কোরআন তেলাওয়ার করা কোরআনকে হৃদয় দিয়ে অনুধাবন করা যুব সমাজের এটা গুরুত্বপূর্ণ একটি ঔষধ সম্মানিত উপস্থিতি কোরআন এমন একটি গ্রন্থ কোরআন এমন একটি কিতাব নিশ্চয় কোরআন ইয়াহদি মানুষকে পথ প্রদর্শন করে মানুষকে রাস্তা দেখায় মানুষকে দিক নির্দেশনা প্রদান করে লিল্লতি হি আকম যে পথ হলো অভিষ্ট লক্ষ্য ল দিন আমানুর আল্লা আমানু আহ মানু যারা ইমানদার তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয় ইয়ানুর সরি হাত যারা সৎকর্ম করে তাদেরকে এই কোরআন দিক নির্দেশনা দেয় এবং সুসংবাদ দেয় আন্না রাহুম আজরণ কাবির শুনে রাখো যারা এই কোরআনের পথ প্রদর্শন করবে আন্না রাহুম নিশ্চয় আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন আন্না রাহুম নিশ্চয় তাদের জন্য রয়েছে আজরান কাবির বিশাল বড় পুরস্কার আল্লাহ সুমান হওয়া তার পক্ষ থেকে যুবক কোরআনের দিকে ফিরে আসতে হতেন कैंसारितरे पचन दूर करोग्युल्लिन এই কোরআন শুধু আরোগ্য নয় এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত চলুন